বিস্মিলম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু নিশ্চয় আমি আপনাকে কৌসার দান করেছি অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন যে আপনার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ